সমিল্ল হি ومن নি قولا ممن دعا ইল الله وعمل صالحا وقال ই من المسلمين وعليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور نفسنا ومن سياءة عمالنا من يهده الله فلا مدل له ومن يدلل فلا هادية له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم وتسليمًا كذيرًا أما بعده ফকর কালা শেখ সালফজাল الله মিন্নার বিরমত بعض بعض الله, الله, الله من শেখুল ইবন بغير বের জমন দখলিয় من من والنار ও ذلك মিস في ওকে মজকু রতুবিলজ্জাল ম الله الله من ذلك محمد আজকের আলোচনার বিষয়বস্তু আমাদের আল আকিদ আল ওয়াসে নামক কিতাব শেখুল ইসলামের বিষয়বস্তু আজকে হচ্ছে গত সপ্তাহের আলোচনার সাথে সম্পর্কিত তা হচ্ছে আলোচনা কি ছিল সাফাৎ সম্পর্কে সাফাৎ এবং তার প্রকরণ আট রকমের সাফাতে কথা আলোচিত হয়েছে সাফা আতের মাধ্যমে গোনাগার লোকেরা বের হবে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 সাফাতের পরে এটা একটা স্তর আখেরাতের বিষয় সম্পর্কে যে সব আলোচনা হচ্ছে শেষ আলোচনা যে সাফাহাত ছাড়াও অনেক হবে যারা কাবিরা গুন করে মারা গেছে বিনা তবায় তবা করলে তো সংশোধন হয়ে গেছে তারা আল্লাহ রহমতে জান্নাতে আসবে জাহান্নাম থেকে যারা জাহান্নামে দীর্ঘকাল तो जमन से आर तार परे भोरती खाली थकब तक विषय हम आज के जान्न अरबुल आलमीन जे सब खाली थे जगह से सब एल बसब মানুষদের কি বাহুল আলমিন আলোচনা হচ্ছে আমাদের তম পর্ব ধারাবাহিক আমরা কাছে চলে এসছি আল্লাহ চল্লিশটার মধ্যে হয়তো শেষ হয়ে যাবে ইনশা আল্লাহ তো এখন শুরু করা যাক শেখ সালে তালা এই আকিদা ওয়াসেয়ার ভাষ্য করেছেন সারা লিখেছেন সুন্দর তাতে তিনি হেডলাইন বলছেন বিষয়বস্তু কিছু বের আল্লাহমথি মেঘরে মেগাইরে তিন বিনা কোন সুপারেশ ওদের জন্য কোনো সুপারিশ হয়নি সুপারিশও নসিব হয়নি এত বদ ছিল কিন্তু শেষখানে ভাগ্য চমকে উঠবে যখন আল্লাহ রা আলমিনের রহমত হবে বিষয় বলা হয়েছে কিছু এটা না যে আমরা কাবিরা গোনা করে আর বড় বড় ফরজ ছেড়ে দিয়ে হয়তো এই দলে সামিল হয়ে যাবো তাহলে সব নাফারমানের জন্য এটা নসিব হবে না বুঝছেন না কথা কারণ অনেকে ভাবতে পারে তো সাফাতে তো মেলা লোক পার হয়ে যাবে তাই না আর তারপরে সাফাত ছাড়া আল্লাহর রহমতে হ্যাঁ অনেক নাফারমান কি হবে জাহান্ন থেকে মুক্তি পাবে তো সেই নাফারমানদের মধ্যে আমরা হয়তো হয়ে যাব। আজকাল তো মানুষের দিন নেই। সব নাফারমান বলা হয়নি বাদুল ওসাথ কিছু নাফারমান আসির বহু বচন হচ্ছে ওসা কিছু গুনাগার পাবিষ্ট যারা জাহান্নামে জ্বলতে জ্বলতে জ্বলতে আল্লাহর রহমত হয়েছে সাফাতে বের হইতে পারেনি কেউ সাফাত হয়নি অন্যদের সাফাত হয়নি কোনো সাফাত হয়নি আল্লাহ রোদের ওপর প্রাধান্য পাবে সুতরাং এক শ্রেণীর নাফার মানরা কোন একটা ক্যাটাগরি হবে এক শ্রেণীর নাফার মানরা থেকে মুক্তি পাবে তাদেরকে আল্লাহ জান্নাতের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 কিতাবের আলোচনা যখন শেষ হয়ে যাবে যা কিছু বলেছেন তারপরে এই দুটি বিষয়ের উপরে দুটি হাদিস তার মধ্যে একটি হাদিস সংক্ষেপে এখানেই চলে আসছে এসছে বলছেন অভিনেতা আলাই ওয়ুখ রেজালাহ আকুয়মান মহান আল্লাহ বের করবেন জাহান নাম থেকে আকুয়া অনেক কে মানে অনেক শ্রেণীর মানুষকে সাফাতের বিনা সুপারিশ কেউ সুপারিশ কয়জন দুজন তো কিভাবে তারা বের হবে বলবে ফজলহি ও রহমতে এরা বের হবে আল্লাহ ফজল এবং আল্লাহ দয়াই ফজল মানে অনুগ্রহ আর রহমত মানে দয়া করুনা কাছাকাছি শব্দগুলি অর্থের দিক থেকে ওয়াবু খাফিল জান্নাতে আমাখাল আহলি দুনিয়া দুনিয়ার যারা বসবাসকারী মানুষ ছিল জিন ছিল যাদেরকে শরীয় দায়িত্বশীল বানানো হয়েছিল যে শরীয় তোমাদেরকে মেনে চলতে হবে জন্য এবার আল্লাহ কাকে মানুষ এবং জেন বাস দুটো সৃষ্টি অসংখ্য সৃষ্টির মধ্যে হাজার হাজার সৃষ্টির মধ্যে আল্লাহ রব শুধু মাত্র মানুষ এবং জিনকে তার আদেশ নিষেধ পালন করে জীবন যাপন করতে এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার একত্রের সাথে এবাদতের জন্য এখানে লিয়াবধুনি ছিল আসলে আমার এবাদতের জন্য আর কারো জন্য এবাদত না হয় ইয়া কান আব ইয়া সুরা হয় একমাত্র আল্লাহ তোমার এবাদত করি तर जकाल जी मुशरे फिर जरा मुशरे जहान नामी ना। जरा इमान भंगे मारे गलोचना चलते साफा अथबा रान्नाते जा मदद चाहे वाला ऐले सन्तान चाय हाँ रोगे आरोग्य चाहिए आशा राखे बाफरी गा असाधारण खबर तारे दीते तो নাফারমান বলা যাবে না যে মুসলিম সমাজের নাফরমান তারা বড় শির করে মারা গেছে এই অবস্থায় যদি মারা যায় তাদের জন্য এসব আলোচনা কিন্তু নয় আছে সজাগ হন আর নিজের আত্মীয় স্বজন বংশধরকে পরিবার পরিজনকে দেশবাসীকে মুসলিম ভাই বোনদেরকে সতর্ক সাবধান করেন যে সিরক না করে যদি অন্য কোন বড় অপরাধ করেও মারা যায় তো জাহান্নামে জ্বলেও একদিন আসবে কিন্তু আলহা শুনে রাখবে যে যারা আল্লাহ সাথে সির করে মারা যাবে তাদের জন্য আল্লাহ জান্নাত হারাম করেছেন কবর কবর আল্লাহ চাওয়া फराम हराम कर जाना हाराम आगे आयते जहां तरफ बेरोना आयत बल দুটি বিষয়ের উপর এই মর্মে অনেক থাকবে না। সুপারিশ হবে না এমনকি আল্লাহ রহমত হবে না আল্লাহ রহমত খাস জন্য পারলৌকিক রহমত আল্লাহ রহমত হচ্ছে দুই রকম দুনিয়াবি রহমত পার্থিব দয়া আর পারলৌকিক দয়া আখেরাতের রহমত দুনিয়ার রহমত মুসলিম কাফের সবাইকে সামিল সবাইকে আল্লাহ খেতে দিচ্ছেন সবাইকে আল্লাহ হাওয়া বাতাস দিচ্ছেন সবাইকে আল্লাহ প্রাণ দিয়েছেন সবাইকে সুস্থতা দিয়েছেন মুসলিম চাইতে অনেক কাফের বেশি সুস্থ কাফের বেশি ভোগ বিলাস করছে সুখ করছে দুনিয়া তো আল্লাহ দুনিয়ার রহমত সৎ অসৎ সকলকে সামিল কিন্তু আফেরাত রহমত একমাত্র মমিন বিশ্বাসী যারা ইমানের সাথে সিরকে মিলায়নি কুফরি কে মে কুফরি শির মুক্ত যারা ইমানদার মুসলিম আমলে তুটি থাকলেও কখন না কখনো আর একটি বিষয় জান্নাতে ফাদুলুন জান্নাতে অতিরিক্ত খালি জায়গায় থেকে যাবে আমা যারা প্রবেশ করল তাদের বসবাস আর তাদেরকে যা আল্লাহ দিলেন হ্যাঁ শুধু বাড়িঘর নয় নিম্ন শ্রেণীর জান্নাতি সম্পর্কে আমার একটা আলোচনা আছে নিম্ন শ্রেণীরে নিম্ন শ্রেণী যে সব শেষে জান্নাতে যাবে তাকে আল্লাহ কত দিবেন পৃথিবীর দশগুণ লাখা হ্যাঁ আশার থাম দুনিয়া দুনিয়ার দশগুণ সময় হইল হাদিস হয়তো কোনদিন সোনাগুন ছিলাম তারপরেও জান্নাতে খালি জায়গায় কি হবে থেকে যাবে বলছে জাননাতে জান্নাতিরা প্রবেশ করার পরে অতিরিক্ত জায়গা থেকে যাবে অথবা আল্লাহ তাদেরকে জাননাতে আবাদ করবেন যাও তোমরা জান্নে বসবাস কর এমনি আল্লাহ কোন মুশকিল আছে যদি অধিকার রাখে যে আমরা যাকে ইচ্ছে নাগরিকত্ব দেব সরকার যে কোন সরকার আজকাল নিজের এই অথচ আল্লাহ জমিন যখন আল্লাহ হ্যাঁ তো সকল আল্লাহর বান্দা। ঠিক না এই যুক্তি তারপরে যে কোনো সরকার এখন শাসকের হ্যাঁ এই অধিকার আছে যাকে ইচ্ছে নাগরিকত্ব দিল আর যা দিল না যে চাইবে তাকে এই দিবে জরুরি নাই হ্যাঁ আর যাকে দিল না তার সাথে কোনো অবিচারও করল না ভাই তোমার কোন হক নষ্ট করেছি ঠিক না আল্লাহ যাকে ইচ্ছা আছে আবাদ করবেন ওদের কি আল্লাহ জাননাতে হ্যাঁ বসবাসের সুযোগ দেবেন বা জাননাতে প্রবেশ করাবেনা মিনাল হিসাবে জাননাতে ওয়া নারী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 तो ये समस्त किसान मध्यम दिए जब मानसर नलेज हासिल कर एक ता तरीका मानुषर की माने का जो क्यों शिखायर विवेक बुद्धि ब्रेन दिए आविष्कार करना दुनिया क्षेत्र दुनिया क्षेत्र ब्रेन बुद्धि क्यों शिखाय क्यों पढ़ायी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 আপনার নিজের বিবেক বুদ্ধি দিয়ে শিখেছে অনেক কিছু শিখেছে তাই না আজকাল যুগে আরো কত জায়গা থেকে শিখেছে না কিন্তু আখেরাতের বিষয় সম্পর্কে জানার বা জ্ঞান অর্জনের মাধ্যম কি হইতে পারে আপনাদেরকে জিজ্ঞেস হচ্ছে মাশাল কোরআন এবং এক কথা বলে ওহি। আল্লাহর ঐশি বাণী ও কোন রিস কোনোর হাদিসার দেখে চলে এসছে বোমরা হসনেতা রহমাতুল্লাহ বলছেন এই বিষয়টাই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 मान आसमानी ग्रंथ आसमानी अबिकृत क्योंकि विकृत जगह काटछाट कर संरक्षण करते क्या आसल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 আর যে সব হাদিস বা বর্ণনা আসার মানে বর্ণনা যে সব বর্ণনা যে বর্ণনা গুলি বর্ণিত হয়েছে অন্য নবী নাম থেকে হইতে পারে ইব্রাহিম আলি সাল্লাম থেকে বর্ণনা হইতে পারে আলি সালাম থেকে হইতে পারে হইতে পারে আলিমুসালাম জমিয়ান এমনকি শেষ নবী সর্বশেষ নবী মোহাম্মদ রসুল সাল্লি गेन, के चेन, गेन, ते, जाकी के के, मा यी जा मानुषर जथेष्ट जाते रहे मानसर जन्म की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 स्तरिक्त क्यों जो सन्धान करते चाय तलाश करते चाय तो, तो अवश्य पा पा जी तलाश करते जी जो इलम हासिल करते পুরাণী কেরিমী এত জান্নাত শেষ পর্যন্ত এত নিয়ামতের কথা বলছেন ইমেন এই কথাগুলির সাহাবা ভাবছে যে যখন ইমেন শাখাতের প্রকরণ বর্ণনা করলেন এবং সেখানে এটাও বর্ণনা করেছেন যে সাফাতের মাধ্যমে অনেক নাফার মান কোথায় চলে যাবে অথবা নামে বেঁচে যাবে এখন আলোচনা করছেন জাহান্ন থেকে মুক্তি পাওয়ার সাফাত ছাড়াও আর একটা মাধ্যম আছে আর মাধ্যম আর একটা উপায় আছে সেই উপায় কি সুতরাং আল্লাহ জাহান্ন থেকে বের করবেন মিন ওসাত কথাটা ভালো লক্ষ্য করবেন যারা একত্ববাদী তৌহিদবাদী আল্লাহ তৌহিদ আল্লাক তার জাতে সত্তায় তার সেফাতে গুনাবলিতে তার কাজে তার এবাদত বন্দীতে যথারকমা তহিদুল তৌহদুল আসমা সেফা সবগুলির কথা বললাম ঠিকা সমস্ত কিছুতে তৌহিদবাদী ছিল তৌহিদে তার কোন আল্লাহ যে এক একক আল্লাহ আছেন এবং তার কোন শরিক নেই কোনো কিছুতে কেউ শরিক নেই এতে কোনো রকম তুটি ছিল না যত তুটি ছিল তার মিস্তাল সাফাতের মাধ্যমে তো যাদের অন্তরে হ্যাঁ সরিষা পরিমান ইমান ছিল তারা বেরিয়েছে हादी आसवे तक देखें जीवने जीवन शब्द बेहतर তার কিন্তু নিজের কোন গোনা যদি হয় মাধু নাজা মানে সিরকের নিম্নের কোন যদি অপরাধ হয় সীরক সমতুল্য কোন অপরাধ হইল আল্লাহ করবেন না সিরিফ করেনি জাদু করেছে সিরিখ করেনি সিরক মানে আল্লাহর সাথে শরিক করে ও আল্লাহ কে মানেনি হ্যাঁ আল্লাহ মানিনি আমি ওই সব মানি না নামাজ মানি না আমি রোজা মানি না সিরক ও করেনি ও মাদার ও যায়নি দুর্গা তো যায়নি দরগাত যায়নি কোথাও যায়নি আর বলছে আল্লাহ এইসব মানি না আমি অথবা একটা কিছু মানি না আমি জেনাহারাম মানি না হয়ে গেছে না মানুষ ইমান ভঙ্গ করে একটা দুটো নাই দশটা যে ইমান ভঙ্গকারী কারণ ওই মোটামোটা কথাগুলি বল হেডলাইন বলা হয়েছে ওর আন্ডারে অনেক কিছু আসবে ইসলামের রিসপন্স একটা বিধানকে যদি অস্বীকার করে ফরোজকে হ্যাঁ যেমন হজ হজ তো নাই ইসলামে রকুন মাস্টার কোরবানি শুননাতে মাকা কিন্তু কুরবানি এমন একটা প্রকাশ্যে বাদত যেটা মানুষ মুসলিম জাতির উপর অস্পষ্ট নাই তাই না সারা বিশ্বে কোরবানি হচ্ছে কোন একজন মুসলিম আমি কোরবানি এত টাকা লস আমি মারি না এটা সে কেন সে মুশিফ হিন্দু আর ওই কোরবানি অস্বীকারী সমান কোনো পার্থক্য নেই একটি হাদিস হচ্ছে যে সুপারিশ হবে সুপারিশ শেষ তারপর জাহান্ন থেকে বের হইতে পারলো না তখন আল্লাহ রহমতে অনেকে জাহান্ন থেকে বের হবে এই বিষয়টি অফিল হাদিস ফা কালে বোখারি মুসলিমের আর এখানে আমি হাদিসের নম্বর সহবকে শোনাই শহীদ বখারিতে ছয় হাজার আটশো ছিয়াশি নম্বর হাদিস শহীদ মুসলিমে দুইশ উনসত্তর নম্বর হাদিস বলছেন যে ফায়া ফাইয়া কৌরুল্লাহ আজাল সুপারিশ করতে করতে করতে আম্বিয়া লোকেরা সুপারিশ করল অনেক লোক জাহান্ন থেকে মুক্তি পেয়ে গেল অনেকের জন্য জাহান্নামের কাছে চলে গেছিল অর্ডার হয়েছিল এখনই ফেলা হবে বুকান থেকে বেঁচে গেল সব সব কাহিনী সব ঘটনা বর্ণনা করা হয়েছে সব কিছু তারপরে বলছেন ফাইয়া কৌর আজ সর্বশেষ আল্লাহ বলবেন সাফা তেল মালা একাতো যারা জান্নাতি তারাও সুপারিশ করেছে আল্লাহ আমি একা যাব না আমার বাপকে নিয়ে যাব। আমার মাকে ছাড়া না আমার এই ছেলেকে ছাড়া না যদি আল্লাহ শুনে হইতে পারেন দুটো শর্তের সাথে অশে বলেছি দুটো শর্তের সাথে সুপারিশ হবে কিন্তু দুটো শর্ত মনে রাখবে সবচেয়ে বড় দয়ালুজনী সমস্ত দয়ালুর বড় দয়ালুজনী আর হামুর রাহিমিন আল্লাহ রবুল্লাহ আলমিন শুধু সেই বাকি আছে আল্লাহ ঘোষণা করবেন আমি শুধু বাকি আছি এখন আমি যা ইচ্ছা তাই করবো যাকে চাইব আমি এখন কি করব জাহার্ন থেকে জান্নাতে উঠে তার এক মুষ্টি দিয়ে জাহান্নাম থেকে বহু লোককে উঠাবে এক মুষ্টিতে কবজা মানে একটা মুষ্টি কবজা মানে কবাজ মানে হাতে ধরা আর কবজাত একবার ধরা এক বস্ত্রী আল্লাহ রবুল আলমেন উঠাবেন জাহান নাম থেকে মীর কত সংখ্যা হবে আল্লাহ জানেন কখনো কোনো ভালো আমল করে কখনো ভালো আমল করে যা দেয়নি সে আম রোজা হজ করেনি ওমরা করেনি মাতা পিতা সেবা করেনি फेख मुस्लिम मन करो ईरक आधा नाम ये अस्वीकार करी हाँ हजुर दुआ करियन नाम कर लुआ करियन बद सभा छुट्टे তো যারা বলেছেন যে এরা ফাসেক মুসলিম এদের জন্য আল্লাহ রহমত হইতে পারে আর যারা বলেছেন যে বেনামাজি হচ্ছে বড় কাফের মুশ্রিকের সমান্ত তাদের জন্য সুপারিশ কাজে আসবে না তাহলে বেনামাজি জাহান্ন থেকে উঠবে কিনা সুপারিশে অথবা সুপারিশে উঠেন আল্লাহ রহমতে উঠবে না এটা সন্দেহজনক এটা সন্দেহের বিষয় এখতেলাফি বিষয় রয়েছে কিন্তু বাকি গুণার ক্ষেত্রে যে কোন গোনাহা পরে কি তখন ঠিক আছে কিন্তু জাকার সেয়াম আপনার হজ ওমরা মাতা পিতার সেবা আল্লাহ পরে মাতা পিতার সেবা আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক তাদের উপকার করা হ্যাঁ মানব জাতির কল্যাণ চা মুসলিমের বিষয়ের কল্যাণ চা হিতাকাঙ্ক্ষী হওয়া কবিরা গনাগুলি থেকে বেঁচে থাকে আমল খাই তো কখনো ভালো আমল করেনি আদ হোমামান হোমাম মানে হচ্ছে কয়লা কয়লা বুঝুন তো কাঠের জ্বালানি জ্বালান না পাহাড় তো হর কথা যাই হোক কয়লা কয়লা জ্বালার পরে দেখেছেন তো বা কার্ড জ্বালার পরে কয়লা কয়লা হয়ে থাকে কালো কল এ মানুষ এই সব জলে জলে যাহে একেবারে হবা মানে কালো কয়লা হয়ে গেছে আল্লাহ আমাদের হেফাজত করেন্লা একটা নহরে আছে আফাহা মানে মুখ জান্নাতের মুখে মানে জান্নাতের কিনারা এই তে আছে এই নহরের নাম কি জানেন নহরুল হায়াত নহরুল হায়াত জি আর এই পানির নাম হচ্ছে মাউল হায়াত माउल हायर मानसिउल मत ठीक ये आबेर पानी आबे हायत मान हायत पानी आबमानी पानी, पानी। फार्सी शब्द आब मान माउन माउल हयााते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 জীবনের নহর আর পানির নাম হচ্ছে এরাকে পানিতে ডুবাইতেই তারা উদ্গত হবে বেরিয়ে আসবে উদ্গত হবে বুঝেন তো মাটির তলা থেকে যখন বৃষ্টি ওপরে বর্ষণ হয় बिस्टिर पर देखें, देखें। घास चार गुरू सारा बचरे जत बीजीज पड़े गा ठीक है सतेज जेहे उठले जी तो फैमी फैजुआ ना कम्बत हाबातन मानब्तन मान दाना हाबातन दाना दाना, दाना के बलाज बपन जो हाब्बा ओलमारा पड़े पाखी खेल মাঠের মধ্যে কেউ এটা ছিঁড়ে তো আসেনি অথচ দেখেন ওখানে কোনো একটা সবজির গাছ অথবা লাউ গাছ দেখছেন অথবা শিম গাছ দেখছেন দেখছেন না দেখছেন অথবা ধানের গাছ দেখছেন গমের গাছ দেখছেন এগুলোকে হিট বলে বছর পরে আছে যখন বৃষ্টি হয় বা নহরের পানি গুলো যখন ওখানে পায় পানি পেয়েছে রস পেয়েছে তখন গজিয়ে উঠে তখন বুঝা যায় যে এইখানে এখন একটা দানা পড়েছিল গাছ এখন গজিয়ে উঠেছে এইভাবে এই জাহান্নামি গুলো গজিয়ে উঠবে সুহায়নুল্লাহ কত রকমের গাছ কোথা কোথা থেকে বন্যাতে বইয়ে নিয়ে এসছে আপনার বাড়ির কাছে এমন গাছ জন্মাচ্ছি এলাকাতে এই রকমের পাওয়া যায় অন্য কোন এলাকা থেকে এসছে বন্যাতে বইয়ে লম্বা আছে ওটা আর না। দ্বিতীয় কি বিষয় ছিল খালি জায়গা থাকবে খালি জায়গা সম্পর্কে হাদিস নম্বর ছয় হাজার আটশো ছত্রিশ শহীদ মুসলিম পাঁচ হাজার পঁয়াশি হাদিস এটা ছোট্ট আল্লাহ থেকে বড় মিঠ নবী করিমাল্লাম বলেন জাহান্ন ইউল কা জাহান নামে হবে জাহান নামকে জিজ্ঞাসা করবে আল্লাহ যে পেট ভরেছে হালিম তালা আতি কোথায় আছে এটা সুরায় কুল জাহান্ন হালিম তালা আতি বতাকুল হালমি মজি স্মরণ করো সেই কিয়ামতের বিচার দিবস জাহান্নাম আল্লা বলছে আমি জাহান্ন শুদ্ধ যদি আর বিষে বালতিতে পানি ভর্তি আছে বা এটা বোতল ভর্তি তারপরে মালআন কি মালান আর মাতৃভাষা এটা বলছে বিকৃত করে মালিয়ান যেমন মাউনকে বিকৃত করে আল্লাহ জিজ্ঞেস করবেন জাহান নাম বলতে থাকবে হালমিম মাজিদ আর কি বেশি কিছু আছে আল্লাহ হালমিম মসজিদ আরো অতিরিক্ত আছে আরও লাগবে ভরিনি ভর্তি হয়নি জি আল্লাহ জাহান্নাম কথা বলবে রবীন্দ্রাম বলবে আর কি আছে আর কি আছে যখন দেখা গেল যে জাহান্নকে সব নিক্ষেপ করে দেওয়া হলো তারপর জানাব শুধু আলমিন মাজিদ করতেই আছে আর আছে আর আছে হালম মসজিদ আরো তিরিক্তাগাল্লা অপেক্ষা করেছে কাদামাহ মানে জামাত আল্লাহ বিশেষ দলকে ঢুকেবেন কোথাতে কোথায় অর্থ নিয়ে চলে গেল এগুলো অপব্যাখ্যা কাদম মানে পা হয় কাদাম মানে কি হয় কদম জি আল্লাহ কদম রাখবেন আল্লাহ কদম রাখবেন আল্লাহ जहान्न आल्लर सृष्टि तुद्र सृष्टि के जलाते आलमी जहान्न सृष्टि कर जान्नर एक अंश মানুষ যখন খুব ভয় পায় যে ওকে শেষ করে দেবে তখন এই সোজা মানুষ বাহাদুর মানুষে এমন জড়ো সরো হয়ে যায় হ্যাঁ আর ওর মনে হচ্ছে অস্তিত্বহীন কিচ্ছু নেই ওর ককার আমে কাহি আল্লাহ তোমার ইজ্জতের কসম তোমার হ্যাঁ মর্যাদার কসম ওয়াজ জানাতে ফাদাতের যে বিষয়টি আজকের আর জান্নাতে খালি জায়গায় থাকবেই দিতেই থাকবেন তারপর খালি আর খালি খালি জায়গায় হাত তায়ুন আল্লাহ খাল খান কি আল্লাহ রব্লা বিশেষ মখলুক মানে আল্লাহ এই মানব জাতিকে এক দলকে আল্লাহ সৃষ্টি করবেন খালকান মানে অবমান বিশেষ মানুষদেরকে আল্লাহ আলমিন সৃষ্টি করবেন তাদেরকে এই দিয়ে আজকের আলোচনা শেষ হল জি আলোচনায় শেষ দিকে কি ছিল আখেরাত সম্পর্কে বিস্তারিত জানার মাধ্যম সেটা হচ্ছে অহির অহির জ্ঞান সেটা কোরআনে কেরিম হইতে পারে সেটা অন্য আসমানি কিতাব হতে পারে সেগুলো বহি যেগুলো সেগুলো। আর হতে পারে কিন্তু অবিকৃতের ভেজাল মিশে গেছে ইসরা যেগুলোকে বলা হচ্ছে কেতাবাতে অনেক ইসরায়েলি বর্ণনা ঢুকে গেছে সেগুলিতে অনেক ভেজাল ঢুয়ে গেছে তাদের ধর্মগুরুদের সুতরাং সেগুলি বিশ্বাস করা যাবে না না বিশ্ব আলু ইসলাম এইরকম বিষয়গুলি যদি আমাদের দিন ইসলামের বিধিবিধান সাংঘর্ষিক না হয় ঠিক আছে কোরানে আছে অথবা হাদিসে আছে শেখ সহলে ফজান হাফিজাহুল্লাহ বলছেন এখানে বাকি জানার জন্য বলছেন আহাল আল আল কিতাব তারপরে আপনাকে কোরআন এবং সন্ন্যার বরাদ্দ রেফারেন্স দিয়ে দিলেন যে আপনি কোরআন সন্না থেকে জেনে নেন তা দিয়ে কেন জানা যাবে অন্য কোন মাধ্যম দিয়ে কেন এগুলো জান সম্পর্কে জানা যাবে না বলছেন লেহান্না যা ইলমিল মিনিমাইব কার এগুলো হচ্ছে গাইবী বিষয় অদৃশ্যের বিষয় তো গাইব সম্পর্কে জানার একমাত্র সূত্র হচ্ছে কি कुराने सेन्ना होते आसमानी कितने आकारे होते रसुलगन जागीत के बोले चें? সেগুলি হইতে পারে জানা সম্ভব নয় এখানে আলোচনা শেষ আলী ও সাহিয়া বাহিনী